السلام عليكم ورحمه الله وبركاته الله الحمد لله الحمد لله نحمده ونؤمن به عليه بالله সে আতিমিন فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حمد مجيد اللهم بارك على محمد মঞ্জ কমা বাল শানুর্জিনিস রহমানুরহি নী না আমি বার কুমুসিয় কবল কু লুগিল মোহতারাম আলহামদুলিল্লাহ দিন যত যাচ্ছে মুবারক মুহূর্ত আমাদের জন্য এগিয়ে আসছে আল্লাহ আমাদেরকে এ পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী আশা রাখি আল্লাহর কাছে আমাদের প্রত্যাশা সকলের জাল্লাহ রমাজান পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রাখুন আমি প্রত্যেকটা মোহামিনের এটা চাওয়া আল্লাহর কাছে উচিত আল্লাহর হাবিব সাল্লি আসাল্লাম এই শব্দগুলো শিখাইয়া দিচ্ছেন আমাদেরকে যে রমাজান পর্যন্ত আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখুন আমাদেরকে রমাজান পর্যন্ত পৌঁছে দিন এমনকি রসুল করিম সাল আলিহাসাল্লাম বহু আগ থেকে গণনা শুরু করতেন আর কয়দিন বাকি আর দিন বাকি আমাকে মেসেজ দেয় রমাজানের আর কয়দিন বাকি আর কয়দিন বাকি তো সবারই উচিত এটা গণতে আর কয়দিন বাকি আর দশ দিন বাকি আর দশ দিন বাকি আর নয় দিন বাকি আলোচনা করা এটা আপোষের মধ্যে সন্তানদের সাথে বাসায় ঘরে বাইরে সব জায়গায় একটা আলোচনা করা এই রোজার আর কয়দিন বাকি জিজ্ঞেস করা তো যাকে জিজ্ঞেস করবে সেও হিসাব করা শুরু করবে তো তারও আমল হয়ে গেল।। আমি জানি তারপরেও বলবো না এই রমজানের আর কয়দিন বাকি আছে বলতো তব সেও সে হিসাব করবে হ্যাঁ মোটামুটি আইডিয়া যদি থাকে তো সে বলবে দিন বাকি আছে বাস একটা আলোচনা হয়ে গেল শূন্য জিন্দা হয়ে গেল আমাদের আগ্রহটা যত বেশি বাড়বে তো রমাজানের জন্য আমাদের প্রস্তুতিটাও ওই রকম হবে আগ্রহী নাই রমাজানের প্রস্তুতি আমরা ভিন্ন নেই এক একজন এক এক রকম ভাবে নেই ব্যবসায়ীরা ব্যবসার চিন্তায় আছি এক একজন এক এক চিন্তায় আছি রমাজান আসতেছে কি প্রস্তুতি এই বছর কি কি মাল কোন কোন ডিজাইন এবার হিট হতে পারে এই পেরেশানি আর টেনশনে আছে অনেকে একবার করে কেন আসে এই প্রশ্নটা নিজের মধ্যে জাগাই যে রমাজান প্রতি মাসে কেন আসে কি বলে যায় আমাদেরকে আমাদের কাছে কি চায় রমাজান আমাকে আপনাকে সৃষ্টির মৌলিক উদ্দেশ্যটা বলেছেন আমি জিন আর মানুষকে মানব দানবকে সৃষ্টি করেছি কিসের কেবল মাত্র আমার এবাদতের জন্য কেবলমাত্র আমার এবাদতের জন্যই আমি মানুষকে সৃষ্টি করেছি জিনকে সৃষ্টি করেছি তা আল্লাহর উদ্দেশ্য যদি আমাদেরকে শুধুমাত্র অবাদতের জন্য সৃষ্টি করা হয় তাহলে তো আমাদের খানা বন্ধ হওয়া উচিত আমাদের ঘুম বন্ধ হওয়া উচিত দুনিয়ার সব কাজ বন্ধ করে সারা ক্ষম খালি আবাদতাদতাদত কারণ আল্লাহ আমাকে তো সৃষ্টি করেছেন আবাদতের জন্য অন্য কোন কাজ করার তো সুযোগই ছিল না আমার। আমার কিছু চাহিদা দিয়ে দিচ্ছেন এই চাহিদা পুরো করার পর আমি যা আবাদত করব। ওইটার মূল্য আল্লাহ এত দিবেন এত দিবেন যা আমি সারাক্ষণ করলে যে স্বভাব হইতো নামাজ পড়লে যে স্বভাব হইতো আল্লাহ সারাক্ষণ আমল করলে দশ বার কোরআন শরীফ পড়লে বহু স্বভাব হইতো কিন্তু দশ বার কোরআন পড়াতো কঠিন সারাক্ষণ করতে হবে আমাকে তো নবী আমাকে জানাই দিচ্ছেন তুমি চারবার পড়ো। তিনবার পুলহ পড়ো তো দেখা যাবে যে কোরআন এর সমান হয়ে গেছে আচ্ছা হয়েছে। আল্লাহ ব্যবস্থা করেছেন মাতারা আমাদের কে আল্লাহ সৃষ্টি করেছেন শুধুমাত্র হেবাদতের জন্যে যদি তাই হয় তো আমাদেরকে সৃষ্টির দরকার কি ছিল আসলে ফিরিস্তারাই তো যথেষ্ট ছিল ফিরিস্তারা আল্লাহ করত ফলে সময় আল্লাহ যখন যারা আমার হলে আমি করবে তো এই আওয়াজ যখন আল্লাহ দিলেন ফ্রিস্তারা কি জিজ্ঞেস করেছিলেন জানার জন্য অভিযোগ না অনুযোগও না জানার জন্য। পবিত্রতা বর্ণনা করা কে বলে তেজবিহ নিসু তক অন্তরেও এটা বিশ্বাস করা আল্লাহ পবিত্র তো আমরা তো অন্তরেও আপনাকে পবিত্র আপনার পবিত্রতা বর্ণনা করি নুসব বিহু জবাবে অমুক দিয়াও আপনার পবিত্রতা বর্ণনা করি সুবাহ আল্লাহ তো নতুন আরেকটা জাতি কেন সৃষ্টি করবেন আমরা তো জানি না আ কি কারণে সৃষ্টি করবেন আমরাই তো আসলেও তো প্রশ্ন তাই যে এবাদতে যদি মাকসাদ হয় তো ফ্রিস্তারাই তো সেই কাজ করতেছিল নতুন আরব জাতি সৃষ্টি করার দরকার কি ছিল আল্লাহ ফিরিস্তা দের কে জানাই আমি যা জানি তোমরা তা জানো না তোমাদেরকে আমি সৃষ্টি করেছি তোমরা আবাদত কর বটে ওই অ্যাবাদতের কোনো মূল্য আমি দিব না কারণ কারণ তোমাদের অবাদতের মধ্যে কোনো কষ্ট নাই বিরোধ নাই বাধা নাই আমি এমন এক জাতি সৃষ্টি করব যারা আবাদত করতে গেলে বাধাগ্রস্ত হবে তার নফ তাকে বাধা দিবে নফের বিরুদ্ধে লড়াই করে করে তাকে আগাইতে হবে শয়তান তাকে বাধা দিবে শের বিরুদ্ধে লড়াই করে করে তাকে হবে তার পরিবার তাকে বাধা দিবে তার সমাজ তাকে বাধা দিবে তার রাষ্ট্র তাকে বাধা দিবে তারা দিবে বাধা দিয়ে এসে সামনে গবে কেবলমাত্র মালিককে পাওয়ার জন্যে এমন এক জাতি আমি সৃষ্টি করব যারা প্রতিপক্ষকে পরাজিত করে আমার ইবাদত করবে তোমাদের কোনো প্রতিপক্ষ নাই প্রত্যেকটা মানুষের মধ্যে ছিল না ব্যাপারটা এমন না এটা স্পষ্ট প্রমাণ হয় সুরা ইউসুফ আয়াত নম্বর চব্বিশ হজরত ইউসুফ আলিহি সাল সাল্লামকে যখন জুলাইখা প্রস্তাব করেছিল তহাজতুফ আলি সালাত চালিন আল্লাহ বললাম আল্লাহাল বলতে ইউসুফের সামনে যদি তার রবের বিধান না থাকতো রবের সতর্ক বাড়ি না থাকতো রবের পক্ষ থেকে বাধা না থাকতুফার প্রতিার প্রতি আকৃষ্ট হওয়ার যোগ্যতা ছিল কিন্তু তিনি করেন নাই কেন আল্লাহ তাল পক্ষ থেকে বাধা ছিল তার সামনে যোগ্যতা ছিল আল্লাহ তালা এটা বলেন নাই যে জুলেখা ইউুফের প্রতি আকৃষ্ট হয়েছে প্রস্তাব করেছে আল্লাহ করে তার সামনে রবের বাধা ছিল এই জন্য করে নাই তো বোঝা গেল হজরত ইউসুফ আলী অপরাধে না জড়ানোর কারণ অযোগ্যতা না অপরাধ করার যোগ্যতা ছিল সামর্থ্য শক্তি ছিল কেন প্রস্তাবে নাই দেন নাই এই জন্য আহানা তার রবের দলিল প্রমাণ বাধা এইগুলা ছিল সামনে এই জন্য করেন নাই আল্লাহ তালা এর বলতেছেন আমাকে ডাকে আমি বাঁচাই দিই আল্লাহ বাঁচাই দিচ্ছেন আল্লাহ বলছেন আমি বাঁচাই দিস তার মানে কি ইউসুফ আলসালাম আল্লা বাঁচতে পারতেন না আমরা আগেও আলাপ করেছি ইসমত আম্বিয়ার উপর নবিরা নিষ্পাত তিনটা কারণ জান্নাতি মাটি তাদেরকে জান্নাতি স্বভাবের বানাই দিচ্ছে মাটির বিষয়টা মাটির গুরু এক দুই নম্বর হচ্ছে রবকে তারা এতটা চিনেছেন এতটা চিনেছেন যেন রব সামনে আছে এই উপলব্ধি আর অনুভূতি আমাদের মধ্যে আসে নাই ওই বিশ্বাস আমাদের মধ্যে নাই যতটা আছে নবীদের মধ্যে এই কারণেও তারা গুণামুক্ত ছিলেন তৃতীয় কারণ বলেছিলাম যে কখনো কখনো আল্লাহ তারা নিজ আছে এরকম আল্লাহ নিজে বাঁচিয়েছেন গুণা করতে দেন নাই তো বুঝা গেল প্রত্যেকটা মানুষের মধ্যে গুণাহ করার যোগ্যতা আছে এটা রব নিজে বলেছেন অনেক অনেকগুলো কসম খেয়েছেন আটটা নয়টা কসম খেয়ে আল্লাহ ওই কথাটা বলতেছেন আমি তোমার মধ্যে একটা নর্স ফিট করেছি যার গুনাহ করার যোগ্যতা আছে যোগ্যতা আছে দুইটাই আমি ওই নসকে যারা পরিশুদ্ধ করবে কামিয়াব আর সফলত তারাই মহাতারা নাজরিক কথাগুলো বলতেছি কেন যে আমাদেরকে সৃষ্টির মূল মক্সাদ আমরা রবের হোলামই করব রান যেন প্রতি বছর একবার ফেরত এসে এসে আমাদেরকে ওই ডাক দিয়ে যায় যে এই আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহর এবাদত করার জন্য কিন্তু আল্লাহ তোমাদেরকে সুযোগ দিয়েছেন এবাদত ছাড়াও তোমরা সবকিছু করতে পারো টাইম টু টাইম খালি আল্লাহর হুকুমগুলো মানলেই হইল আর বাকি টাইম তুমি স্বাধীন যা ইচ্ছা করতে পারো রবের হুকুম মতো রমা যান একবার এসে আমাদেরকে ডেকে বলে যায় এগারো মাস তুমি তোমার ইচ্ছা মতন চলেছ আল্লাহ হালাল যা যা করার তুমি করেছ সব করেছ এগারো মাস একটা মাস অন্তত রবের সৃষ্টির মূল উদ্দেশ্য এবাদতের দিকে ফেরত আস এই জন্য আমরা বলে থাকি রোজা হচ্ছে এবাদতের সিজন এগারো মাস তুমি নিজের ইচ্ছা মতো করেছ একটা মাসে করেছেন ডাক দিয়ে যায় যে একটা মাস অন্তত রবের সৃষ্টির মূল উদ্দেশ্য এবাদত ফেরত আসো ফেরত আসো মহাতারাম এই জন্য আমরা বারবার এই কথাগুলো বলি সব রোজায় আমি এই কথাটা বলি আমাদের জন্যে অ্যাবাদতের জন্য প্রস্তুতি নেওয়া দরকার দুই রকমের প্রস্তুতি হবে এক হচ্ছে টাইম খালি করার প্রস্তুতি আর হচ্ছে এক মাস নিজেকে গুণা রাখার প্রতিজ্ঞা এই এক প্রস্তুতি এই দুই জিনিস আমার রমাজানকে স্বাগত জানানোর জন্য এর চেয়ে উত্তম পন্থার পদ্ধতি নাই। একটা মিছিল করলাম কোষ আমাদের মা রমজান, রমাজান আহলান মা হে রমাজান দেখি রাস্তায় মিছিল বের করে ব্যানার আ বড় দুঃখের সাথে মেয়েরা পর্দা ছাড়াই হ্যাঁ নজ্লাহ এটার নাম বুঝি রমাজানকে আহ্বান করা রমাজান তো আসছেই আমাকে পবিত্র করার জন্যে আর ওই অপবিত্র না অবস্থায় আমি পবিত্র করার জন্য আসেন না আমাদের বড়রা যে কাজটা করতেন একদম রসুর করিম সাল আলাইসাল্লামের সময় থেকে যেটা চলে আসছে রমাজানের প্রস্তুতি আগে থেকেই একটা মানসিক প্রস্তুতি মানসিক প্রস্তুতি মানসিক প্রস্তুতির একদম শুরুটা হচ্ছে না যে এতে কাপের নিয়ত করছেন কিনা আমাদের মসজিদ আলহামদুলিল্লাহ এতে কাপের লম্বা জামাত বড় জামাত হয় আলহামদুলিল্লাহ বিশেষ করে যুবকরা চলে আসে আমিও আছি আলহামদুলিল্লাহ আগে থেকে অগ্রিম দাওয়াত দিয়ে রাখি এখন থেকে একটা প্রস্তুতি আর কোন কাজ নাই সব কাজ আগে শেষ করব। শেষ দশ দিন আমি লাইলাতুল কদর পাওয়ার জন্য আমাকে এতে হবে লাইলাতুল কদর পাওয়ার জন্য সহজ রাস্তা আর নাই সেটা হচ্ছে এতে কাফ এতে কফ করলে যেটা লাইলাতুল কদর এটা পাওয়াটা মোটামুটি নিশ্চিত এতে কাপ করলে কদর পাওয়া মোটামুটি নিশ্চিত না নিলে হঠাৎ করে শুনলে গত রানি দশ পনেরো রোজা যাওয়ার পর অনেকে যখন এতে কাপ হবে আমিও বসবোরে যদি আগে জানতাম কাজ কিছু গুছিয়ে নিতে পারতাম এখন তো আর পারতেছি না ওই কথা বলার আর সুযোগ না এজন্য জন্য রোজার আগেই জানাই দিলাম আহ এক মাস বাকি আছে এতে কাপের প্রস্তুতি নেওয়ার থাকলে এখনই নিয়ে আনা ইনশাআল্লা মহাত আবার আরেক আরেক কর্মসূচি আসবে আগামী জুমার আগে আগে আমরা নতুন কর্মসূচি বাস্তবায়ন শুরু করি এখন থেকে প্রত্যেক দিন চব্বিশ ঘন্টার হিসাব লাগাইয়া দিই দুই দিন পরীক্ষা করি এই চব্বিশ ঘন্টায় আমি সাধারণত কি কি কাজ করি 24 ঘন্টা একদম ঘুম টুম সব কাজ করলাম কয় ঘন্টা ঘুমাইলাম কয় ঘন্টা খেলাম কয় ঘন্টা টেলিভিশন দেখলাম কয় ঘন্টা পেপার পত্রিকা পড়লাম কতক্ষণ আড্ডা দিলাম কতক্ষণ দোকানের ডিউটি কতক্ষণ অফিসের ডিউটি কতক্ষণ ব্যবসার ডিউটি সব এই দুই দিনে হিসাব বসায় এবং গোপন না করিপন আড্ডা দিচ্ছে কয় ঘন্টা ফেসবুক চালাইছি এই দুই দিনে সাধারণ যেভাবে চলো ইউটিউব চালাইছো কয় ঘন্টা খেলা দেখছো কয় ঘন্টা গান শুনছো কয় ঘন্টা হিসাব লাগাই দো লাগাই দো বের হয়ে যাবে আমল নামা নিজেরই বের হয়ে যাবে ওই আমল নামার দিকে তাকা আর হাসরের মাঠে চিন্তা করে আল্লাহ আমার এ একদিনের আমল নামা যদি আল্লাহর সামনে যায় আমার কোন জবাব নাই সারা জিন্দিগি বাদ নিজের আমল নামা নিজে লেখি না আগে একদিনের চব্বিশ ঘন্টার আমল নামাখি আজকে কি কি কাজ করছি ওই আমল নামারে নিজে বিচারক হইয়া নিজের সামনে পেশ করি দেখি কি অবস্থা উপায় নাই এখন কি করা এখন হচ্ছে আরেকটা রুটিন বানান ২৪ ঘন্টার পাশাপাশি রাখে খেয়াল করেন এক চব্বিশ ঘন্টার রিটিন হবে আমার স্বাভাবিক জীবন আমি কি করতেছি কাউরে দেখানোর দরকার নাই দেখলে আপনি লজ্জা পাবেন সব উঠবে না আবার যদি কেউ দেখে আবার সব উঠবে না কিছু মাইনাস হয়ে যাবে আহ সবগুলাই ওঠা কেউ দেখার দরকার নাই গোপনে নিজের পকেটেই রাখেন নিজের আমল নামা দরকার লাগে নিচে দিয়ে আরেকজনের নাম লেখা রেখে আবদুল্লাহ লেখা রেখেন আপনি তো আল্লাহর রান দায় না পান কারো হাতে গড়া গেলে আরে ভাই বাস্তব কথা আমাদের আমল নামার হাল হচ্ছে আমার পাশের মানুষ দেখলেই তো আমি লজ্জা পাবো আমার বউ দেখলে তো আমি লজ্জা পাবো আমার মা দেখলে তো আমি লজ্জা পাবো আমার আমল নামা এটা আমার আমার পাশের মানুষটাকে দেখানোর হিম্মত আমার নাই আর আমার রথ দেখবেন লাখো কোটি মানুষ দেখবেন ফিরিস্তারা দেখবেন সেই দিন কি অবস্থা হবে হ্যাঁ একজন কি দেখাইতে রাজি না তার মানে কি আমি আঁখেরা তো ওইরকম বিশ্বাসী না সত্য কথা এটা প্রতি ওইরকম প্রবল বিশ্বাস যদি আমার থাকতো বানাই চব্বিশ ঘন্টার ব্ল্যাঙ্ক রুটিন খালি হ্যাঁ আরেকটা রুটিন বানাই আমার স্বাভাবিক আমলের চব্বিশ ঘন্টা এই দুই রুটিন পাশাপাশি রেখে এইবার প্লাস মাইনাস করতে থাকি প্লাস মাইনাস হচ্ছে আমার এই চব্বিশ ঘন্টার মধ্যে কয়টা কাজ আমার জরুরি রেখি ঘুম খেয়াল করি ঘুম এটা আমার জরুরি কাজ বাচার উপায় নাই এটা আমার লাগবেই বুজুগ হইলেও লাগবে হজে গেলেও লাগবে উমরা করলেও লাগবে এত কাপে বসলেও লাগবে আমার ঘুম এটা আমার চাহিদা শরীরের চাহিদা এটা মিটাইতেই হবে तो लेखी चौबीस घंटा रुटी मध्य लेखी घुम घुम खावा जरूरी तो खावा प्लस दिए रखी तीन तीन होक चार हम हो, पांच होक कई बार खान अपनी लेखी तो खावा लिखी एम कर्म जीवन व्यस्तता आज চাকরি হোক দোকানপাট হোক যেটাই হোক ওই জায়গায় আমার ডিউটি কয় ঘন্টা কয় ঘন্টা ডিউটি করি মালিকের অধীনে করলে একরকম নিজের হইলে এক একরকম ওইটা লেখে নেই আমার দশ ঘন্টা ডিউটি আমার যাতায়াত বাবদ লাগে এক ঘন্টা ওইটাও লেখে নেই যাতায়াত বাবদ টেলিভিশন দেখছি কয় ঘন্টা এটা এই মূল রুটিনে আসবে ওই জায়গায় তো নাই দেখেন খালি হয়ে গেছে জায়গা জায়গা কিন্তু আস্তে আস্তে খালি হইতে থাকবে আমি রমাজানের জন্য যে রুটিন বানাবো ওই জায়গায় এটাও শয়তানের একটা অস্ত্র আপনাকে ওই লাইনে টিভির মধ্যে ঢুকাবে আমি বলি পুরা তাকোয়া হচ্ছে যদি একান্ত জরুরত হয় ভিন্ন পুরা তাকোয়া হচ্ছে দুনিয়ার এমন কোন ডাক্তার আছে নাকি যে এই কথা বলবে যে এই এক মাস টেলিভিশন না দেখলে চোখে ক্যান্সার দেখা দিবে। ব্রেন স্ট্রোক হবে আছে নাকি এরকম কোন ডাক্তার এখানে তো ডাক্তার অভাব নাই আমাদের কত পরিচিত ডক্টর আর হসপিটালের লোক যে আছেন এখানে আলহামদুলিল্লাহ বলেন এমন কোন ডাক্তার কি আছে যে এইরকম কোন গবেষণা বের হয়েছে যে এক মাস টেলিভিশন না দেখলে ব্রেন টিউমার হবে ব্রেন ক্যান্সার হবে চোখ ঝলসে যাবে চোখের পাওয়ার কমে যাবে আছে। बर देखले चोर हेफाजत चोख भलो थको किरण टाते आस्ते आस्ते अपन चोख नष्ट दी अपन मुखर লাভ্যতা নষ্ট করেছে বিজ্ঞানীদের কথা মৌল চোখ নষ্ট হয়ে যায় চেহারার জৈন নষ্ট হয়ে যায় কত কিছু মাখা লাগে হা হা অত কিছু মাখার দরকার নাই পাঁচবার অবু করো মাখা মাখি দরকার নাই চেহারের মধ্যে যে গ্লেজ আর আসবে সবচেয়ে বড় কথা চেহারার সৌন্দর্য কোন কারণে সৌন্দর্য বাড়ি এক বড় হুজুর হুজুর তার ছেলে বিয়ে করাইছেন মুরিদের মেয়ের কাছে তো মুরিদ কে জিজ্ঞেস করছেন তোমার মেয়ে সুন্দর তো ঠিকঠাক আছে তো দেখার দরকার নাই তো মনে করছে মুরিদকে আর পিসের সাথে মিথ্যা কথা বলবে আমার মেয়ে মাস্লা সুন্দর অসুন্দর ব্যাপারটা হৃদয়ের ব্যাপার চোখের না চোখে দেখতে একজনকে অসুন্দর লাগতেছে কিন্তু হৃদয়ে যদি জায়গা করে নেয় এই মানুষটাই তার কাছে দুনিয়ার সবচেয়ে সুন্দর হ্যাঁ তো ওই মাইখা मानुषर चोट के धोखा दी हृदय जैगा मानुषे हृदय जीते हेले अपनी आगे अपना मंजूरी करना आल्ला जो का महाब्बत कर हदीसर कथा आल्ला फिरिस्त के मोहब्बत करी तुम्हरा ओपर আর ওই মহাব্বতের প্রভাব প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে যায় ঢুকে যায় তখন দুনিয়ার মানুষরাও তাকে মহাব্বত করতে থাকে তা আপনার প্রতি মানুষ আকৃষ্ট হবে আগে আপনি নিজেকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য বানান নিজেকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য বানার জন্য ওই মাখামাখির দরকার নাই পাঁচবার উজু করেন চেহারার মধ্যে নূর চলে আসবে এমনি চলে আসবে। আকর্ষণ আমাদের বুজুগদের চেহারা কালো কত বুজুর্গ আছে তাকে এই থাকতে মনেছে চেহারার দিকে তাকাই এই থাকতে মনে চায় কথা বলতেছে কিছুই বোঝা যায় না ঠোঁট লাগতেছে বলে ওইটাই তো ভালো লাগতেছে মহাব্বতের তাকাদা ও যে উপরের ঠিক মহাব্বত মঞ্জুর হয়ে গেছে উপরের থেকে মহাপত মঞ্জুর হয়ে গেলে ওই মহাপত ছড়াইয়া যায় এটাকে আটকানোর সুযোগ আপনার নাই কোনোভাবেই পারবেন না ওইটাকে আটকাইতে মহতারাম হাজরিন বলতেছিলাম টেলিভিশন দেখলে আপনার শারীরিক ক্ষতি আর ক্ষতি ক্ষতি আর ক্ষতি লাভ নাই কিছুই নাই বললাম একটু টক্সও দেখি ওটা আরো বেশি ক্ষতি ওটা আরো বেশি ক্ষতি আপনি যদি এইরকম কোনো পার্শন হন যে আপনি সিদ্ধান্ত দিতে পারেন আপনার সিদ্ধান্তে রাষ্ট্র চলে আপনার জন্য আলাদা হিসাব যদি জানি না আমার তো দেখার কোন সুযোগ নাই আপনারা পেয়েছেন কিনা যেই টকশোতে বসে বসে আরেকজনের প্রশংসা হয় বিরোধী পক্ষ আরেক পক্ষের প্রশংসা করতেছে এমন কোন টকস পাইছেন নিজের প্রশংসা করার ওটা বেশি জরুরি না জরুরি হইলে আরেকজনকে কিভাবে আরেক পক্ষ বলতে থাকবে আপনাদের সময়ে এই জঙ্গিদের উত্থান ওইটার উত্থান এই উত্থান লাগে ঘগড়া মারামারি মারিছ হাল্লা হাতের কাছে লাঠি লুঠি কি করতে পার্লা জানেন অবস্থা এগুলো আপনি দেখতেছেন আমি দেখতেছি দেখে দেখে রেজাল্ট বহু এক জান্নাতের ফায়সলা হয়ে গেছে খুশিতে খুশিতে আগাইতেছে জাননাথের দিকে পোলসরাত পাড়ি দিয়েই চলে যাবে জান্নাতে যারা দেখবে পোলসরাতে টল প্লাজা বসছে কি আরে পোলসরাতের মধ্যে কি বসছে টোল প্লাজা বুঝেন না টাকা দিয়ে টোল প্লাজা টোল প্লাজার আমল দাও কেন করছো এমনি যাব না জন্মাতে চিন্তা করেন জন্মে ফাইসা হয়ে গেছে কথা বলে ভাই এখন কোন সার নাই টোল দিয়ে এরপরে বিরোধী করতে হবে এখন ফেরত যান বাড়ির যান বাড়ি জাহান মানে সোজা হিসাব আমল তো নাই আল্লাহ যদি কোন কারণে মাফ করেন সেটা ভিন্ন যেই আমলের ভেলায় চড়ে আমি দিকে রওনা হয়েছিলাম गुड़ा तो खासी गुना खासी गुणा खासी नेकी गुला टाइम जो तक जैसे सब नहीं আল্লাহ কাল আমাদেরকে হেফাজত করেন এই টক আগে যা জানা ছিল ওইটাই জানতেছেন নতুন কোন জানা আপনার আসেনাই আপনি যাকে সাপোর্ট করেন আপনার হাজারো বদনাম করলো আপনি মনে করতেছেন সে মিথ্যা বলতেছে তো আপনার কোনো পরিবর্তন আসে নাই প্রতিপক্ষ তার বদনাম বদনামগুলো ভালো লাগতেছে যাকে আপনি পছন্দ করেন তার বদনামগুলোতে কষ্ট লাগতেছে আপনার অবস্থানের কোন পরিবর্তন নাই হ্যাঁ পরিবর্তন হয়েছে কি সেটা আপনার আমল নামাকা দিয়া ভরপুর হয়েছে নেতা দুর্নীতি করেছে অপরাধী ওই অপরাধের ফিরিস্তি শুনে শুনে আপনি সে তো একটু বেশি লাভবান দুনিয়ায় তো ভোগ করছে আখেরাত ভোগ করতে নাই। আপনি না পারলেন দুনিয়ায় ভোগ করতে না পারবেন আখেরাত ভোগ করতে লাভটা কি বলেন আমাকে বলেন পত্রিকা পড়বে পড়েন পত্রিকা দেখেন না আগা গোড়া দশ টাকা বারো টাকায় যদি কম টাকা ক টাকার হিসাব করেন না যে হিসাব করেন না চিন্তা দশ টাকা বারো টাকায় কি আসে যায় ওইটা বিষয় না বিষয় হচ্ছে ওই পত্রিকায় যতক্ষণ আপনি সময় দিচ্ছেন দেখছেন কি বলেন আমাকে কি দেখছেন কি পাচ্ছেন এখন অনলাইনে সব পেয়ে যাচ্ছেন আবার পত্রিকা কিসের শুরুতে হেডলাইন দেখতেছেন খেলার পাতায় ঢুকতেছেন বিনোদনের পাতায় বাস পত্রিকা উল্টায় খালাস টাকায় টাকা গেল সময় নষ্ট হলো গুণা আমি এছাড়া কি লাভ আমাকে দেখা এগুলা আমার সব অনর্থক টাইম রমাজানের রুটিনে আশা করি এগুলা উঠবে না উঠবে না ওঠান আপনি ঠিক আছে ওঠান টেলিভিশন ওঠান তেপার ওঠান ফেসবুক আবার ওই জায়গায় লেখেন বাস হিসাব সোজা যদি সাধারণ সময়ে পাঁচ ঘন্টা সময় দিয়ে থাকেন আমি বলবো না আপনি হঠাৎ করে ছাড়তে পারবেন আমি যদি কারো ওই রকম হয় আলহামদুলিল্লাহ বহু যুবককে এই দাওয়াত দেওয়ার পর তারা মেনেছে আল্লাহ রেসবুক মুক্ত ছিল আমাদের আলহামদুলিল্লাহ ওই যে ছাড়ছে এটাই হাকিম মুরম্মতের কথা মানুষ রমাজান যখন কোনো আমলে অভ্যস্ত হয় আল্লাহ রমাজানের বরকতে ওই আমল রমাজানের বাইরেও তাকে করার সুযোগ দেন এটা পরিক্ষিত এই জন্য আমাদের নামাজের জন্য ফরজের জন্য সাহারির জন্য তো উঠবই উঠবই যখন একটু কষ্ট করে দুই চার ঘাটাত পড়লে কি হবে রমাজানে তো কষ্ট লাগে নাই রমাজানের পরে তো কষ্ট লাগবে রুটিন বানাই দেখি আমি সমস্ত হালাল কাজগুলোতে কয় ঘন্টা ব্যয় করছি দেখেন তো আপনি এই দুই দিন হিসাব লাগান চব্বিশ ঘন্টায় বইটোর কাজে কয় ঘন্টা সময় লাগাইছেন ঘুম খাওয়া আপনার জীবনের চাহিদা বিতরত পরিশ্রম করেছেন সব মিলিয়ে বৈধ অবৈধ সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনার সহজ উপায় হচ্ছে আখেরাতের জন্য ফায়দা হবে অথবা আখেরাতে আপনাকে হিসাব দিতে হবে না এমন টাইম যেগুলো আছে গুলারে ওঠান উঠা দেখেন কারণ আপনার কাছে টেলিভিশন দেখা বৈধ আপনার কাছে আড্ডা মারাও বৈধ আমি তো কোনো এই প্রত্যেকটা কথার হিসাব আমাকে দিতে হবে মানুষ নিজেকে যে যত দামি মনে করে সে তার কথাকেও তত দামি মনে করে এমন মানুষ আছে যার এক একটা কথা মণিমুক্তার মতো তাই না তো আমার অবস্থানটা আমি নিজেই তো সিদ্ধান্ত নিতে পারি আমি কোন লেভেলের মানুষ আমার কথা দাম আছে কি নাই আমার কথা মানুষ না। না কে চায় আমি মানুষ মানুষ তো যদি হয় দামি খামাখা বিলি করে না মনিমুক্তা সবাইকে কেউ খামাখা বিলি করে না সে ওই মণিমুখটা ইনভেস্ট করে তার চেয়ে আরো দামি জিনিস ফায়দা পাইতে চায় আর দামি চে পেতে চায় সে তার মূল্যবান জিনিস পেতে চায় আপনার কথা যদি দামি হয় আপনি হিসাব দিতে হবে রিটার্ন আসবে কিনা না আসলে খামাকা মহিলা লাগছে এটা ইনভেস্ট আমার সময় এটা আল্লাহ নবী বলেছেন এটা তোমার হায়াতের জন্য গনিমতের মাল মনে করো টানিম এক নবী বলেছেন গণিমতের মাল দামি সম্পদ মনে করো দামি সম্পদ মনে করো মহাতারাম হাজরিক দুইটা রুটিন আবার সারা দিনের কাজগুলোকে হিসাব ওখান থেকে মাইনাস করা শুরু করি মাইনাস করা শুরু করি মাইনাস করতে করতে কিভাবে করব সহজ পদ্ধতি শিক্ষায় দিই শোনেন ঘুমটা ধরেন প্রতিদিন আপনি আট ঘন্টা আট ঘন্টা ঘুমের টাইম এখন আমাদের হাতে নেই কারণ আমরা ঘুমাই তো তাহা সময় ঘুমাইতে যাই তো তাহা সময় সাহায় কারণ তাহার সময় ঘুম থেকে উঠতেন আর আমরা ঘুমাইতে যাই তাহার সময় মজাক করে আমি মাঝে মাঝে বয়ান আজকালকার চোর রাতে আর ওই শিব কেটে যে চুরি করতে যায় এখন আর চোররা কোন বাড়িতে চুরি করতে যায় না। যায়া দেখছে বিফলে আসতে হয় কোনো লাভ নাই হ্যাঁ ফেরত আসতে হয় কেন যেই ঘরে চুরি করতে যায় যায়া দেখে কারো না কারো মোবাইল চলতেছে ফেসবুক চালাইতেছে কি চুরি করবে কেমনে ঢুকবে রাতে ঘরের মধ্যে কেউ না কেউ জিন্দা আছে তুই চুরি করবে কেমনে হালত আমাদের রকম করতে করতে ঘুমাইতে যায় কখন যখন সন্তান টিপাটিপি শুরু করে হুজুর সারা রাত মেহনত করছেন আর কত এবার একটু ঘুমান পাউ টিপে কেউ মাথা টিপে কেউ লাগাই কেউ আইসা হাত পাও টিপা শুরু করে বুঝুর একটু ঘুমানা মাথায় তেল দেয় হ্যাঁ শরীরটা মেসেজ করে দেয় দেখেন ক্লান্তি জট সব ভর করে ওই শেষতে। কেন আপনি মনে করছেন এমনি না আস্তে চোখে বুঝে যায় কোথায় হাইয়া আলাল ফালার হাইয়া সালা। কোথায় ডাক কোথায় কি আটটা নয়টায় কোনোরকম ঘুম থেকে ওঠে ব্রাস্ট দিয়া কোন রকম করে চোখটি কোনোরকম ধুইয়া বৌ রুটি বানাইলো কি বানাইল না দেরি হইল দেয়া ঘামটা মু আবার বিকালে ক্লান্ত দেহনিয়া শরীরটা নিয়ে আসতে বাসায় আসে গায়ে বসল ধুয়ে একটু খাইয়া টেলিভিশনের সামনে হাত বেড়া থাকে হ্যাঁ এই এই হচ্ছে আমাদের জিন্দিগি খায়া দায়া এরপর সারা রাত খেলা দেখবো টকশো দেখবো এরপর আপনারা হাসি ছুটবে তেমন তার মাঠে হাসি ছুটবে হাসি ছুটবে হাসি ছুটে যাবে এর আগেও ছুটবে যখন ছুটবে তখন কিন্তু ফেরত আসার সুযোগ আসবে না বুঝতে হ্যাঁ যত হাসতে না হয় এক ঘন্টা কেটে দেখি আপনি মরে যাবেন না ছয় ঘন্টা ঘুমাইয়া যারা অভ্যস্ত পাঁচ ঘন্টা ঘুমালে আপনি মরে যাবেন না অসুস্থ হয়ে যাবেন না মনে রেখেছেন আবাদতের কিন্তু একটা বড় বরফত আছে নূর আছে শারীরিক অনেক সমস্যা ভিতর মানুষ ভিতর যদি ঠিক থাকে মন যদি প্রসন্ন থাকে আরে মন প্রসন্ন না থাকলে এই যে কাপড় ব্যবসায়ীরা বিশেষ করে এই পাঞ্জাবি ওয়ালার আমাদের চোখের সামনে রমাজানের শেষ দশ দিন কে আছে ঘুমাইছে রাতে খবর লয়া দেখেন শেষ তিন দিন চার দিন সারা রাত ঘুম নাই সারা রাত একশোটাও ঘুম নাই দাঁড়িয়ে রাস্টমার জিনিস করতেছে ঝগড়া চিল্লা ফল্লা কত কিছু চলতেছে হাই হাই। যদি ভালো ব্যবসায়ী হয় ঋণ না থাকে রাত শেষ হয়ে যায় জুমা আবার নামাজ পড়তে আসে ঈদের নামাজটা কিন্তু চিকি দাঁড়ায় আছে। ব্যবসা ছাড়া টাকা পকেটে আসে নাই ছাড়া তিন দিন যদি তাকে ওইভাবে ঘুম ছাড়া আপনি রাখতেন তো সকালে মসজিদে আশা ইমাম সাহেব দাঁড়ায়া থাকতো উনি রুকুতে চাইতেন ঠিক ঘুমাইতে ঘুমাইতে রুকুতে চলে যাইতেন হ্যাঁ কিন্তু যায় না কেন ওই টাকা পয়সা ঢুকাতে মন প্রফুল্ল শরীর আছে হিমানি যজ্বা যদি থাকে তাইলে আর কিছু লাগে না ইমানই যজ্বা ওইটাও একটা যজ্বা ওই টাকার যজ্বাও মানুষ জিন্দা হয়ে যায় মা বাচ্চা জন্ম আর একটি কষ্ট একটা মেয়ের জন্যে একটে কষ্টের আর কিচ্ছু নাই আর চিৎকার নিজে করতে থাকে চিৎকার করতে থাকে কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত বাচ্চার চিৎকার তার কানে না আসে যতক্ষণ পর্যন্ত ঢুকার সাথে সাথে মায়ের চিৎকার বন্ধ হয়ে যায় তার দিল শান্তি হয়ে গেছে ওই কষ্ট আর কষ্ট মনে হয় না বুঝে আসছে কথা মানুষের দিল যখন শান্ত হয়ে যায় প্রশান্ত দিলে শরীরের কষ্ট অনুভব হয় না আল্লা বলতেছেন অন্তর প্রশান্ত হবে আমার জিকির দিয়া এবাদত দিয়া এবার করলে এক ঘন্টা গুম মাইনাস করলে এটা আপনার শরীরের উপর খুব আরভাব ফেলবে না অসুস্থ হবেন না আর আর সুস্থ অবস্থার আমল গুলো অটোমেটিক লেখা হচ্ছে কত বড় নিয়ামত অসুস্থতা অসুস্থতা কত বড় নিয়ামত যে গুণাও মাফ হচ্ছে আবার সুস্থ অবস্থায় যে আমল করেছিলাম অসুস্থতার কারণে আমল করতে পারছি না আল্লাহ আমি ঘুম থেকে এক ঘন্টা বের করছি ঠিক আছে ঘুমের পর সবচেয়ে জরুরি আয়োজন হচ্ছে আমার খাওয়া তিন বেলাও যদি খাই চা নাস্তা এটা একটা আড্ডার খাওয়া এমনে খাবার খাইতে যদি পনেরো মিনিট লাগে তো চা নাস্তা খাইতে লাগে আধা ঘন্টা কারণ চা নাস্তার সাথে আবার একটু চায়ের আড্ডা দেখেন বলে কি হ্যাঁ চায়ের আড্ডা মানে কি চায়ের স্থলে ঝড় তুলছে চায়ের দোকানে ঝড় আজকে এই বিষয়টা নিয়া চায়ের দোকানে ঝড় মানে কি মানে হচ্ছে চাটাই ওই আইটেম যেখানে বৈশা বৈশা এই আড্ডার ঝড় তোলা হয় তো ওই নাস্তা করতে গেলে অযথাই কিছু সময় নষ্ট হবে আপনি খেল করলে পাবেন দেখবেন আপনি আপনার কোন ব্যাপার না কোন ব্যাপার না একটু খেল করলে হয় এক ঘন্টা বের করে হাত দিয়ে খেতে বসেন খেয়ে উঠে যান তারা দরকার নাই শুনল আস্তে আস্তে খাওয়া রমা জানে রমা জানে কত মানুষ শাহরির টাইমে একটা খেজুর আর একটু পানি খায় আসেন কত মানুষ কোন রকম একটু মুখে যা খাওয়ার একটা কলা একটা খেজুর একটু পানি বা এটাই সাহারি সাহারি খাইতে হবে খাইতে হবে মানে ফরজ ও আজিবাদ এমন না খাওয়া একটা বরফতের জিনিস আল্লাহ নবী বলেছেন বরফতের খাওয়ার জন্য ওঠো হিসাব আপনার পক্ষে যাবে হিসাব তো দেওয়াই লাগবে কিন্তু এটা এমন হিসাব যে হিসাব আপনার পক্ষে যাবে এটা আমার মনে হয় না ভারী করবে খাওয়া আলহামদুলিল্লাহ তো খান সমস্যা নাই কিন্তু অনেক টাইম তো না যায় খেল করেন ইফতারের টাইম টাইম কমে যায় কতক্ষণ লাগে ইফতার নামাজ হইলে তো তার মাথায় থাকে কখন এসে জামাত ধরবে জামাত না ধরলেও মাগরীবের নামাজের একটা ব্যাপার আছে লং টাইম বসে বসে তার কেউ ইফতার করে না মাগরিবের হাজত আছে তাড়াতাড়ি মাগরীব পড়তে যাবেন পনেরো বিশ মিনিট সর্বোচ্চ মাগরীবের টাইমে ইফতারের সময় লাগতে পারে রাতে খাবারে আধা ঘন্টা লাগতে পারে সর্বোচ্চ সাহারি টাইমে দশ পনেরো মিনিট লাগতে পারে লাগতে পারে মায়াদের বেশি লাগে তাদের খাবার রেডি করতে হয় আলহামদুলিল্লাহ তাদের জন্য নবীর সুসংবাদ আছে ওই খাবার রেডি করতে গিয়া যতকুল তার কাজ প্রত্যেকটা কাজের বিনিময় আল্লাহ তারা তার আমল নামায় মেকি দিতেই থাকবেন সে বাসন ধুচ্ছে প্লেট ধুচ্ছে আল্লাহ আকবা ঘরের কাজ হচ্ছে অথচ তার আমল নামা ভারী হচ্ছে মেয়েরা তো মনে করে খালি আবাদত খালি মসজিদে আসতে পারলেই তাদের আবাদত আন্দোলন মসজিদের জায়গা নেই কেন মেয়েদের ওয়াশরুমের জায়গা নেই কেন আহা তারা বুঝে না যে ওই মসজিদে সাথে আমার সাক্ষাৎ হবে পর্দার খেলাফ হবে জরুরত নাই যেহেতু আমি আমার মালিককে রাজি করানোর জন্য ঘরের ভেতরেই পড়ি আল্লাহর কসম খায় বলি আল্লাহর কসম খায় বলি মসজিদের চেয়ে তার ঘর উত্তর নবী বলেছেন নবী বলেছেন তার কাজ তার এবাদত সন্তান লালন পালন করতেছে ওইটা তার এবার ঘরের হাড়ি পাতিল চামু নারী করতেছে ওইটাও তার এবাদতো পুরোটা এবাদত তার আলাদা খাবারের জন্য আলাদা সময় বের করা লাগবে না আমি বাদ দিব না বাদ দেওয়ার দরকার নাই কারণ তোমার ওটা তো এবাদতের মধ্যে সামিল বাদ দেওয়ার দরকার কি আমরা হিসাব করেছি বহুবার খোব সহজ একজন মানুষ অতিরিক্ত পাঁচ ঘন্টা সে বের করতেই পারে আমরা হিসাব করেছি বারবার হিসাব করেছি কোনো সমস্যা নাই আপনি বরাদ্দ দিয়ে দেন চব্বিশ ঘন্টা না পারেন অতিরিক্ত পাঁচ ঘন্টা রমাজানের খাতিরে এবাদতের জন্য বরাদ্দ দিয়ে দেন তাই জন্য বোঝা গেল এটা সিজন আসলে তো এটা এবাদতের সিজন এবাদতের জন্য আলাদা একটু টাইম বরাদ্দ দেন না কাজ চলতেছে দোকানে জোগান বন্ধ কেন তা চলতে থাকুক না কাজ চলতেছে দোকানে সারাদিন তো হেডফোনা হাত তো জবানো চলুক না কাজ তো বন্ধ নাই জিকির চলুক না জিকির করতে তো সময় লাগে না হ্যাঁ এত টাকা আল্লাহ পাঁচশো হা চলুক সমস্যা কি গ্রাহকের সাথে সুন্দর আচরণ এটা হতে বাদত সত্য কথা বলা এটাও তো একটা আবাদত হালাল ব্যবসা এটাও তো সব কাজকে সমস্যা কি সবচেয়ে জরুরি হচ্ছে শেষ কথা সবচেয়ে জরুরি হচ্ছে আগামী রমাজান আসতেছে গোটা রমাজান কোন গুণ করবো না ইনশা এই প্রতিজ্ঞা করি আমাদের বড়রা উদাহরণ দিয়েছেন রমাজান হচ্ছে ওই এয়ার কন্ডিশন এয়ার কন্ডিশনের বাতাস যদি ভোগ করতে হয় কিন্তু এই বাতাসার ভেতরে থাকবে না আস্তে আস্তে বের হয়ে যাবে ঠান্ডা লাগবে না এয়ার কন্ডিশন ছাড়া ঠান্ডা লাগতেছে না কারণ কি কারণ বাতাস ঢুকা বাতাস বের হওয়ার রাস্তা বন্ধ করেন নাই ঠিক রমাজান হচ্ছে प्रत्येक मुहूर्त ही विशेषकर रामाजान गुना ढुकार रास्ता बंद ना करें अबादत नष्ट होस्ता बंद ना कर করবেন কিন্তু রোজা রাখে নাই চিন্তা রোজা রাখে নাই হাত রোজা রাখে নাই পা রোজা রাখে নাই রোজা রাখছে খালি তার পেট আল্লাহ খালি পেট রোজা রাখলে কি আসে যায় খালি পেট রোজা মানে বহু মানুষ না থাকে এও তো খালি পেটে রোজা বহু মানুষ তো না খায় থাকে না সে রোজাদার না খাওয়া হালাল পান করা হালাল স্ত্রীর সাথে বৈধ সম্পর্ক হালাল অথচ এগুলা কেন হালাল ছাড়তে ছাড়তে ছাড়তে ছাড়তে হারাম ছাড়া সহজ হয়ে যাবে মানুষ হালালে বেশি অভ্যস্ত হালাল ছাড়লাম ওই হারামে আমি করতেছি তো লাভটা হলো কি লাভটা হলো কি আল্লাহ তৌফিক দিলে আগামী তো কথা হবে ইনশা আল্লাহ এখন থেকে ওই প্রস্তুতি মানসিক একটা প্রস্তুতি দুইজনে আলোচনা করি দেখি দুইজনের টাইম টারে কিভাবে মিলানো যা হ্যাঁ ইনশাল ইনশাআল্লাহ তাইলে রমাজানের ফজিল তার বরকত আমরা হাসিল করতে পারবো আল্লাহ সে তৌফিক দান করেন আমিন ও আফরুদ আহ্বান আলহামদুলিল্লাহ